দ্বাদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে গুজ্জ কথা শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে মেঝেতে মাদুরের উপর বসিয়া আছেন বদন ভক্তদের বলিতেছেন আমার পায়ে একটু হাত বুলিয়ে দেত ভক্তেরা পদসেবা করিতেছেন মাস্টারের প্রতি সহাস্যে এর অর্থাৎ পদসেবার অনেক মানে আছে আবার নিজের হৃদয় হাত রাখিয়া বলিতেছেন এর ভিতর যদি কিছু থাকে পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যায় হঠাৎ শ্রীরামকৃষ্ণ গম্ভীর হইলেন যেন কি গুজ্জ কথা বলিবেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এখানে অপর লোক কেউ নাই সেদিন হরিশ কাছে ছিল দেখলাম খোলটি অর্থাৎ দেহটি ছেড়ে সচিদানন্দ বাহিরে এল এসে বললে আমি যুগে যুগে অবতার তখন ভাবলাম বুঝি মনের খেয়ালে ওই সব কথা বলছি তারপর চুপ করে থেকে দেখলাম তখন দেখি আপনি বলছে শক্তির আরাধনা চৈতন্যও করেছিল ভক্তেরা সকলে অবাক হইয়া শুনিতেছেন কেহ কেহ ভাবিতেছেন সচিদানন্দ ভগবানকে শ্রীরামকৃষ্ণের রূপ ধারণ করিয়া আমাদের কাছে বসিয়া আছেন ভগবানকে আবার অবতীর্ণ হইয়াছেন শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন মাস্টারকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন দেখলাম পূর্ণ আবির্ভাব তবে সত্যগুণের ঐশ্বর্য ভক্তেরা সকলে অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এখন মাকে বলছিলাম আর বকতে পারি না আর বলছিলাম মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয় যোগমায়ার এমনি মহিমা তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন বৃন্দাবন লীলায় যোগমায়া ভেলকি লাগিয়ে দিলেন তাঁরই বলে সুবল কৃষ্ণের সঙ্গে শ্রীমতির মিলন করে দিছিলেন। যোগ মায়া যিনি আদ্যা শক্তি তাঁর একটি আকর্ষণী শক্তি আছে আমি ওই শক্তির আরোপ করেছিলাম আচ্ছা যারা আসে তাদের কি কিছু হচ্ছে মাস্টার আজ্ঞা হাঁ হচ্ছে বইকি কি শ্রীরামকৃষ্ণ কেমন করে জানলে মাস্টার সহাস্যে সবাই বলে তার কাছে যারা যায় তারা ফেরে না শ্রীরামকৃষ্ণ সহাস্যে একটা কোলা ব্যাং হেলে সাপের পাল্লায় পড়েছিল সে ওটাকে গিলতেও পারছে না ছাড়তেও পারছে না আর কোলা ব্যাংটার যন্ত্রণা সেটা ক্রমাগত ডাকছে ঢোঁড়া সাপটারও যন্ত্রণা কিন্তু গোক্ষ সাপের পাল্লায় যদি পড়ত তাহলে দু এক শান্তি হয়ে যেত সকলের হাস্য ছোকরা ভক্তদের প্রতি তোরা ত্রৈলোক্যের ওই বইখানা পড়িস ভক্তি চৈতন্য চন্দ্রিকা তার কাছে একখানা চেয়ে নিস না বেশ চৈতন্যদেবের কথা আছে একজন ভক্ত তিনি দেবেন কি শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেন কাকুর খেতে যদি অনেক কাঁকুড় হয়ে থাকে তাহলে মালিক দু তিনটা বিলিয়ে দিতে পারে সকলের হাস্য অমনি কি দেবে না কি বলিস শ্রীরামকৃষ্ণ পলটুর প্রতি আসিস এখানে এক একবার পল্টু সুবিধা হলে আসব শ্রীরামকৃষ্ণ কলকাতায় যেখানে যাব সেখানে যাবি পলটু যাব চেষ্টা করবো শ্রীরামকৃষ্ণ ওই পাটোয়ারি পল্টু চেষ্টা করব না বললে যে মিছে কথা হবে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ওদের মিছে কথা ধরি না ওরা স্বাধীন নয় ঠাকুর হরিপদর সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ হরিপদর প্রতি মহেন্দ্র মুখুজ্জি কেন আসে না হরিপদ ঠিক বলতে পারি না মাস্টার সহাস্যে তিনি জ্ঞানও যোগ করছেন শ্রীরামকৃষ্ণ না সেদিন প্রহ্লাদ চরিত্র দেখাবে বলে গাড়ি পাঠিয়ে দেবে বলেছিল কিন্তু দেয় নাই বোধহয় এই জন্য আসে না মাস্টার একদিন মহিম চক্রবর্তীর সঙ্গে দেখা ও আলাপ হয়েছিল সেইখানে যাওয়া আসা করেন বলে বোধ হয় শ্রীরামকৃষ্ণ কেন মহিমা তো ভক্তির কথাও কয় সে তো ওইটে খুব বলে আরাধিত যদি হরি তত কিম। মাস্টার সহাষ্যে সে আপনি বলান তাই বলে শ্রীযুক্ত গিরীশ ঘোষ ঠাকুরের কাছে নূতন যাতায়াত করিতেছেন আজকাল তিনি সর্বদা ঠাকুরের কথা লইয়া থাকেন হরি গিরিশ ঘোষ আজকাল অনেক রকম দেখেন এখান থেকে গিয়ে অবধি সর্বদা ঈশ্বরের ভাবে থাকেন কত কি দেখেন শ্রীরামকৃষ্ণ তা হতে পারে গঙ্গার কাছে গেলে অনেক জিনিস দেখা যায় নৌকা জাহাজ কত কি হরি গিরিশ ঘোষ বলেন এবার কেবল কর্ম নিয়ে থাকব সকালে ঘড়ি দেখে দুয়াতকলম নিয়ে বসব ও সমস্ত দিন ওই বই লেখা করব। এই রকম বলেন কিন্তু পারেন না আমরা গেলেই কেবল এখানকার কথা আপনি নরেন্দ্রকে পাঠাতে বলেছিলেন গিরিশবাবু বললেন নরেন্দ্রকে গাড়ি করে দিব পাঁচটা বাজি আছে ছোট নরেন বাড়ি যাইতেছেন ঠাকুর উত্তরপূর্ব লম্বা বারান্দায় দাঁড়াইয়া একান্তে তাঁহাকে নানাবিধ উপদেশ দিতেছেন কিপরে তিনি প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন অন্যান্য ভক্তেরাও অনেকে বিদায় গ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মোহিনীর সঙ্গে কথা কহিতেছেন পরিবারটি পুত্রশকের পর পাগলের মতো কখনো হাসেন কখনো কাঁদেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে কিন্তু শান্ত ভাব হয় শ্রীরামকৃষ্ণ তোমার পরিবার এখন কি রকম মোহিনী এখানে এলেই শান্ত হন সেখানে মাঝে মাঝে বড় হ্যাঙ্গামা করেন সেদিন মরতে গিছলেন ঠাকুর শুনিয়া কিয়ৎকাল চিন্তিত হইয়া রহিলেন মোহিনী বিনীতভাবে বলিতেছেন আপনার দু একটা কথা বলে দিতে হবে শ্রীরামকৃষ্ণ রাত্রে দিও না ওতে মাথা আরও গরম হয় আর লোকজন সঙ্গে রাখবে